রসুল আম্মাবাদ সম্মানিত দিনী ভাদ্রিমন্ডলী আল্লাহ রবুল্লা আলমেনের প্রশংসা এবং পির নবী সাল্লা ইসাল্লামের ওপর সাল্লা সালামের পর আজ শনিবার উনতিরিশে মোহরম চোদ্দশো চুয়াল্লিশ হিচুরি মোতাবেক ২৭ আগস্ট দু আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজ সালাফের প্রতিপয় মূলনীতি আজকে পর্ব নম্বর 8। আজকে দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই নীতিমালার ক্ষেত্রে আর আমাদের এর পূর্বে যে আলোচনাগুলি হয়েছে সাতটি পর্বে তাতে নয়টি নীতিমালা আলোচনা হয়ে গেছে গত সপ্তাহ থেকে আমরা একদিনে একাধিক নীতিমালা দুটো তিনটি নীতিমালা আলোচনা করছি যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিষয়টা ইনশাল্লাহ অন্য কিছু শুরু করা যাবে আবার তো দশ নম্বর নীতিমালা তা হচ্ছে সালাফদের নীতি সাহাবাইকার তাবেইন তাবা তাবেইন যারা স্বর্ণযুগের মানুষ যারা আমাদের জন্য আদর্শরা সৌরল্লা আস্লামের পরে তাদের আদর্শ হচ্ছে বা তাদের নীতিমালা হচ্ছে যে আল্লাহর দিনের দিকে বা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আগে এলএম শিখতে হবে আমল করতে হবে আর পর দাওয়াত দিতে হবে যদিও আমলে মানুষের যদি ত্রুটি থাকে আর তার কাছে এলএম থাকে তো তার মানে এই নয় যে আমি আমল করতে পারি না সেই জন্য আমি দাওয়াত দেবো না দাওয়াত দেবে তবে তার দাওয়াতে বরকত কম হবে বা হবে না কিন্তু এলএম অবশ্য লাগবে এলএম ছাড়া দাওয়াত দেওয়া ওই রকমই যেমন যার পকেটে টাকা নেই আর সে দান করে সম্ভবই না যার পকেট এমটি খালি সে কি করে দান করবে তো যার সেনাতে ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই ভালো জ্ঞান নেই আর যদি থাকে তো হালকা অস্পষ্ট কিছু জ্ঞান আছে সামান্য জ্ঞান আছে তো সামান্য জ্ঞান নিয়ে দিতে গিয়ে বেশি বাহাদুরি করতে গিয়ে তখন কি করবে নিজেও গুমরা হবে অন্যদেরকেও গুমরা করবে এই রকমটা হচ্ছে বক্তাদের ক্ষেত্রে বক্তাই মুফতি হ্যাঁ বক্তাই আলেম এই করতে গিয়ে বাজারে এইসব বক্তা তারপরে মসজিদের এমাম হলেই ওকে আলেম মনে করে ওকে মুফতি মনে করে ওর কাছে সব সমাধান নেই এতে নিজেরা গুমরাহ হচ্ছে যারা এই সব কাজ করছে আর জনগণকে গুমরাহ করছে ফদল্লু অদল্লু কে আমি লক্ষণ তো দিনের দাওয়াত দেওয়ার আগে যখন আপনি দিন সম্পর্কে দাওয়াত দেবে দিনের দাওয়াত হচ্ছে আকিদ তৌহিদের দাওয়াত দেওয়া ইমানের মৌলিক বিষয়গুলির দাওয়াত দেওয়া দিনের দাওয়াত হচ্ছে এ বাদতবন্দির আল্লাহর ইবাদবন্দিগির দাওয়াত দেওয়া দিনের দাওয়াত হচ্ছে মানুষকে ভালো আখলা কামল চরিত্রের ফরজ নফল সন্নত মুস্তাহ হালাল হারামের দিকে আহ্বান করা ইসলামী জীবন গড়ার দাওয়াত দেওয়া এটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিনের দিকে আহ্বান করা কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করা এটি হচ্ছে সালাফিসহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবে যারা আমাদের আদর্শ তাদের পথের দিকে আহ্বান করা কোনো জায়গায় কোরআনে ক্যারিমে দাওয়াই রাহ বলা হয়েছে কোনো জায়গায় আর অন্য ভাষায় বলা হয়েছে কিন্তু সবগুলির উদ্দেশ্য হচ্ছে যা এখনই পোরআন এবং হাদিস ভিত্তিক সালাফে সালেহিনের তরিকায় আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আহ্বান করবেন নিঃস্বার্থ অল্লা সন্তুষ্টির জন্য দাওয়াত দেওয়ার আগে কী করতে হবে এলম অর্জন করা জ্ঞান শিখা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে দীর্ঘ সময় ধরে এলিম শিখতে হবে তারপরে দাওয়াতের ময়দানে নামতে হবে প্রথম থেকে যদি দাওয়াতের ময়দানে নামে তো বিভ্রান্তি বেশি হবে এই মর্মে একটি হাদিস সাহেব হারিত রয়েছে মালিক মিনুল হওয়ায় সরজি আল্লাহ তালানো থেকে বর্ণিত যুবক মানুষ ছিলেন অল্প বয়সে সে যুগে তো অল্প বয়সে বিয়ে সাদী হতো পনেরো বছর ষোলো বছর আঠারো বছর তার আগেও বিয়ে হয়ে যেত ধরলাম পনেরো থেকে পনেরো থেকে চোদ্দ পনেরো থেকে সাবালোখায় মানুষ পনেরো ষোলো থেকে শুরু করে আঠারো এই বয়সটাই এরকম রকম বয়স ছিল একদল এই রকম যুবকরা এসেছেন তার মধ্যে অনিয় ছিলেন সব যুবক বলছেন আতাইনানবী আসাইসাল্লামে আমরা নবীলামের কাছে আসালাম ইসলাম গ্রহণ করি সব নিউ মুসলিম নতুন মুসলমান হয়েছে সবগুলি যুবক দল ইসিনামের কাছে ইসলাম গ্রহণ করে আমরা বিশ রাত মানে বিশ দিন অবস্থান করলাম বিশ দিন এলম শিখলেন একদিন শিখলাম হয়ে গেছে কাজ বিশ্বিশ ঘ বাইরে বাইরে থেকে তারা এসছিলেন তারপরে বলছেন তিনি সাহাবি মালিক ফাজান্না আন্না ই সবাই কিন্তু যুবক আর বিবাহিত কিন্তু আপনাদের মতো প্রবাসী যেমন অধিকাংশই বিবাহিত কিন্তু পরিবার দূরে আছে ঠিক তেমনই বিবাহ করে ওই গ্রামে যেখানে মদিনার বাইরে যে যে এলাকায় তাদের গ্রাম সেখানে রেখে এসেছে নবী সাহ্লাম এই যুবকগুলির চলাফেরা বা তাদের সাথে কথাবার্তায় যুবক মানুষ আর পরিবার নেই সাথে নবী সাহায্যাস্লাম এগুলি অনুভব করলেন ভালোভাবে বললেন নবিসালামের আমাদের সম্পর্কে ধারণা হইল যে আমাদের পরিবারের কাছে তারাকি আহলেন আর আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কে বিবাহিত আর যদি বিবাহিত কার ছেলে মেয়ে আছে সব জিজ্ঞাসা করলেন আমাদের পরিবারের কাকে কাকে আমরা পেছনে ছেড়ে এসেছে রেখে এসেছে কেউ শুধু স্ত্রী রেখে কেউ ছেলে মেয়ে রেখেছে দুটো একটা করে সব যুবক না হোক তখন নবীরা সব বললাম কেউ বলছে যে আমি শুধু বিয়ে করেছি বাচ্চা হয়নি কেউ বলছে আমার একটা ছেলে আছে কেউ বলছে একটা মেয়ে আছে কেউ দুটো আছে এইরকম সব ওয়াকানা আর রাকিকান রাহিমান বলছেন মালিক মন্তব্য করে সরুল্লাহ সাহায্যের উত্তম চরিত্র দেখে বলছেন নবিশ হাসল অত্যন্ত নরম অন্তরের আর পরম তিনি দয়ালু মানুষ ছিলেন রাকিকান রাহিমান রাকিক মানে কাল অন্তর অত্যন্ত নরম একটুতে যার অন্তর নরম হয়ে যায় আর পরের ব্যথায় খুব বেশি ব্যথিত হয় রাকিকান রাহিমান আর বড় দয়ালু ছিলেন তিনি তখন বললেন যে যাও এরজাউ এলাহ লিখম যাও তোমরা তোমাদের পরিবারের কাছে চলে যাও আর থাকতে হবে না যথেষ্ট যাও যা কিছু শিখলে তাদেরকে গিয়ে তালিম দেওয়া শিখাও এই যে বিশ দিন শিখলে এ কথা তো প্রথমে বলতে পারতেন বললেন না কেন কারণ এলেম শিখা ফরজ হয়ে আছে বিশটা দিনে ফর্জে আইন আদায় হয়েছে আর তারপরে হয়তো ফর্জে কে ফায়ারও অনেক কিছু শিখেছে যথেষ্ট এলেম শিখেছে নাবিস ইসলাম থেকে বিশ দিনে যাও তাদেরকে দিনের জ্ঞান দাও ও মরু এবং তাদেরকে ভালো উপদেশ দাও নির্দেশ দাও অশাল্লুক আমার আয় তুমনি অশাল্লি এবং যেমন আমাকে বিশ দিন নিয়মিত পাঁচাপ্ত সলাত আদি করতে দেখলে যেই পদ্ধতিতে যেই নিয়ম নীতিমালা অনুযায়ী সেইভাবে তোমরা সলাত আদি করে যেই ছোট্ট হাদিসটা আমরা অনেকে মুখস্থ রেখেছি আপনাদের অনেকে মুখস্থ আছে আর এমনি শুনেছেন মুখস্থ যদি আরবিতে নাও থাকে যে নবি কি বলেছেন আমার মতো সলাত আদায় করো এটা হচ্ছে বড় হাদিসেরই একটা ছোট্ট অংশ এই যুবকগুলিকে বলেছিলেন যে যা শিখলে আর যা দেখলে এই যে আমাকে নামাজ আদায় করতে এইভাবেই তোমরা কি করো গিয়ে নিজের মহল্লায় নিজের এলাকায় নিজের গ্রামের অঞ্চলে গিয়ে সলাত আদায় করবে স্যার লোক আমার তুমনি ও সারি নবী নর নারীর পার্থক্য করেননি এ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এরা মদিনার লোক না যে অন্য সূত্রের মাধ্যমে মহিলাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মহিলাদের নামাজ আলাদা এরা বাইরে থেকে এসছে এরাই হচ্ছে এক একজন প্রতিনিধি যা কিছু শিখছে ইসলামের সব নিয়ে গিয়ে তাদের নর নারী পুরুষ নারী সবকে শিখাবে ন এ কথা বললেন ন যদি পার্থক্য হইতো পুরুষ নারীর চলাতে তাহলে অবশ্য বলতেন যে দেখো তোমরাই গিয়ে তো ওখানে করে আমার পক্ষ থেকে ইসলাম শেখাবে সুতরাং তোমরা পুরুষরা আমার মতো সলা তাদি করবে আর নারীরা আমার মেয়েদের মতো আমার যে সহধর্মীরা রয়েছে মাহাত্মী তাদের মতো সলাতাদি করবে বলিছেন সুতরাং যে হানাসি মজাবে আর এইরকম আরও কিছু ফতুয়া রয়েছে যে পুরুষ আর নারীর নামাজে পার্থক্য করেছে। এই কথাগুলি একেবারে ভিত্তিহীন ভিত্তিহীন দুর্বল না হেজাল কোনো এত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে পুরুষ এবং নারীর নামাজে পদ্ধতিতে আদায় করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে হ্যাঁ আদায় করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই পুরুষ আর নারীর নামাজে নামাজের বাইরে কিছু পার্থক্য থাকতে পারে যেমন আজান তাই না এইরকমই একামত বিষয়টিতে একখতলাফ রয়েছে যে মহিলাদের আসলে একামত দিতে হবে যেমন এগুলো ক্ষেত্র বলা যেতে পারে কারণ চলাক্তের জন্য আজান দেওয়া হচ্ছে দূর দূরের লোকদেরকে ডাকানো আর আশেপাশের লোককে ডাকা হচ্ছে একামত উদ্দেশ্য তো এই দুটোই উদ্দেশ্য মহিলাদের যেখানে নেই যেমন জামাত ফরজ নেই তাহলে অনেকে ফোকাহারা বলেছেন যে একামত নেই কিন্তু অন্য মজহাব বলছে জানা আজান দেবে না কিন্তু এই কামত দেওয়া ভালো তাদের জন্য মোস্তাহ আপনাদের সমাজে কী করে মহিলারা এ কামতামত দেয় না দেয় না হ্যাঁ হানফি মজাব আর হামবেলি মজাবের কিন্তু অন্য অন্য আছে যে এ দেওয়া হচ্ছে মোস্তাহ মর্মে কিছু দলিল আছে তারপরে বললেন ওয়াইজাহাজ আর সলাত যখন সলাতের সময় উপস্থিত হবে নামাজের টাইম হয়ে গেছে ফাল ইউ আজ খুব আহাতোমাদের যে কেউ একজন আজান দেবে আজান দেওয়ার জন্য যে কোনো একজন একজন দেওয়া যথেষ্ট সে যোগ্য হোক আর যোগ্য নাই হোক আজান দিতে পারলে হলো আওয়াজ উচ্চ স্বরে হইলেও হলেই যথেষ্ট মানে সব শ্রেষ্ঠ ব্যক্তিরা আজান দিতে হবে এমন মশলা সরিয়েতে নেই মানে আমাদের মধ্যে যে সব জায়গায় আছে সেও যদি আজান দেয় যথেষ্ট এমন আছে যেটা অনুত্তম কাজ করলো না আমাদের মধ্যে যে হ্যাঁ আছে বেশি এলেমলা আছে তা আজাদ নিতে এমন কথা নাই এই জন্য দেখেন না বীরম যখন মোদী নাই মহাজ নিযুক্ত করলেন কত বড়ো বড়ো সাহাবাইকেরাম না আবু বাকর আছেন ওমার আছেন ওসমান আছে আলী আছেন আশ্রম ও বাকিগুলো আছে আরও সব যারা বড়ো বড়ো সাহাবাই কেরাম কিন্তু মসদের কাকে বানাইলেন বেলাল রাজি আল্লাহতাল এখানে ফজিল যে কে বেশি মর্যাদাবান তাকে একজন আজান দিলে তারপরে তোমাদের এমামতি করবে তোমাদের মধ্যে যে বেশি বড় বেশি বেশি বড় কেন বললেন বেশি বড় এমামতি করবে তো আমাদের মধ্যে বেশি বড় আমার যদি বেশি হয় তাহলে কেউ করবে নাকি হ্যাঁ এটা উত্তম যে বেশি হ্যাঁ কোরআন হাদিসের জ্ঞানের সাথে কোরআন বেশি মুখস্থ আছে না কোরআন মুখস্থ বেশি থাকতে হবে কিন্তু শুধু কোরআন মুখস্থ আছে হাফেজ আর দিনের মাসলাম সেল ভালো করে জানেন না সালাতের আর কান জান জানে না অজেবাদ জানে না সন্ন্যদ জানে না কোথায় সহ হলে সেটা করতে হবে কোথায় ভুল হলে এই ভুললে সহস্রীতে চলবে না কোথায় এমন বড় ভুল হয়েছে যে সহস্রীদের দিয়েও কাজ হবে না এসব মশলা কিছুই জানে না শুধু হাফেজ না সে এমা অতীর হকদার নয় এমাতীর হকদার খেয়ে এই জন্য বললাম যে হাকামুসলাহ এটা হচ্ছে সবচেয়ে সঠিক মত সলাতের বিধিবিধান সম্পর্কে ভালো জ্ঞান রাখার সাথে মানে সলাাতের ক্ষেত্রে আলেম সে বিবাহ স্বাদ তাল্লা কশলা জানো কানা জানো কত নামাজের মাসলাম সম্পর্কে জ্ঞানী আলেম আর তার সাথে যে যত বেশি কোরআন মুখস্থ রাখে মুখস্থ আছে আর মুখস্থ থাকা মানেই মানে লেহান বড় বড় ভুল নেই তো সে বেশি ফজিলত রাখে বা শ্রেষ্ঠত্ব রাখে কোন ক্ষেত্রে এমামতির ক্ষেত্রে কিন্তু এখানে নবী সবই গুলো বললেন না অন্য হাতি সে রয়েছে তোমাদের এমামত করবে যে সবচেয়ে বেশি কোরআন পাটকারী মানে কোরআন খতমকারী নয় কিন্তু কোরআন পাটকারী মানে যে সবচেয়ে বেশি আখ জানাল কোরআন করার মুখস্থ রেখেছে সুন্দর পড়ে আর তার সাথে মসলা মাসাইলও জানা আছে এই মশলা মাইসাইলও জানা আছে এইটা আবার থেকে নিলাম কারণ এই মশলাগুলি জানে না ভালো খান অনেক সময় একটা হাতিস দিয়ে মানুষ ফতুয়া দেওয়া শুরু করে একটা হাতিস দিয়ে ফতুয়াদের আকরা অহমের কেউ বেশি যে ভালো কারি আঁকড়াকে বেশি কারি বানিয়ে দিল কেউ কেউ আঁকা সাহাবাহরামদের যুগে আঁকড়া হাফেজকে বলা হতে বেশি কারি বলা হতো হাফেজকে তো শুধু হাফেজ হয়ে গেলে শুধু হাফেজ কিছুই বোঝে না আলিফুল্লাহ জালিকাল কিতাব কিচ্ছু বোঝে না অর্থ তাকেই এমামানি তোলি বুঝে ওই বেশি উত্তম এটাই ভুল বড়ো কারি হইলে এমামতের হকদার বেশি আর পুরো কোরআনের হাফেজ হইলে যে যত বেশি কোরআন হেফজ রাখে সে তত বেশি যে বেশি বেশি কোরআন খতম করে সে বেশি হক এগুলো অর্থ নয় কিন্তু হ্যাঁ বরং তার সাথে নামাজের মশাইল ভালোভাবে জানতে হবে এর দলিল হচ্ছে আবাকের সিদ্দিক রাজিয়া আল্লাহ তালাহর এমামতি নবী সাল্লা যখন অসুস্থ হয়েছেন কাকি আমতি করতে বলেছেন জীবদ্দোশাই বেঁচে থাকতে অথচ আবাকের সিদ্দিক রাজিয়া আল্লাহ চাইতে বড় হাফেজ আর কারি ওবাইবিনে কাব ছিলেন তামিম দারি ছিলেন যারা উমার রাজিয়াল জামানাই যারা তারা পড়াইতেন জামাতে তারাবিরে আমতি করতেন কিন্তু ফরজের আমতি তারা না ফরজের এমতি খালিফা করতেন ওমারিনা খতাব রাজি আল্লাহ করতেন পাঁচক তো ফরজের তাহলে বোঝা গেলো যে কেন প্রাধান্য দেওয়া হয়েছে কারণ তারা ওবে কাব তামিম দারি আরো অন্য চাইতে আলেম বেশি বড় আলেম তো তার সাথে তাদের তেল অত শুদ্ধ ছিল তা তাদের কোরআনও মুখস্ত ছিল এমন নাই যে কোরআন মুখস্ত নেই একজন আলেম আর কোরআন মাসাল যথেষ্ট মুখস্ত আছে যদিও গোটা করেন হাফেজ না হোক আর একজন গোটা করেন হাফেজ বা ভালো কারি কিন্তু কোরআন হাদিসের অর্থ বুঝে না মাসালামশাইলে এমতি করতে গিয়ে সহস্রীতা করতে গিয়ে দুই সালামের মাঝখানে দিল ফিরে কী করে দুই সালামের মাঝখানে সহস্রিতা করে দিল সৌদি আরবে দিয়ে মানুষ হইচই লাগিয়ে দিলো এখানে হচ্ছে না হচ্ছে না এরকম দেশ থেকে নতুন হাফেজ এসছে আর মসজিদে হইচই শুরু গেছে এসব করছে আসল বিষয়ের দিকে আসি হাদিস আহুল বখারি হাদিস এমাম বখারি হম বর্ণপ্র হ্যাঁ প্রশ্নের উত্তরটা হবে যে এখানে সবচেয়ে বড় যে তোমাদের মধ্যে সে করবে কেন বললেন অথচ আমি বললাম যে সহি মাসলা কি যে আলেম আর হাফেজ হ্যাঁ যে যত বেশি কোরআন হেফজ রাখে আর নামাজের মাছারের সম্পর্কে আলেম সে বেশি হক রাখে এখানে কেন বড়কে বললেন বললেন না কেন ওই ধারাবাহিকতাই যে অন্য হাদিসে রয়েছে এই জন্য যে এরা সবাই কিন্তু একই দিন ইসলাম গ্রহণ করেছে আর একসাথে এলিম শেখা শুরু করেছে তো এলেমের দিক থেকে সবাই সমান যেমন আমরা ধরেন একই ক্লাসে পড়াশোনা করেছি মোদী ইউনিভার্সিটি থেকে আর একই বছর পাশ করেছি আর মোটামুটি উনিশ বিশে একই রকমের রেজাল্ট তাহলে এলিমের দিক থেকে সব উনিশ বিশ হ্যাঁ একটা ফেল পার্টি একটা ফার্স্ট ডিভিশন পার্থক্য আছে যদিও মাদানি হোক ঠিক আছে কিন্তু ধরেন একই রকম সবাই সবাই ভালো রেজাল্ট তাহলে এল এম এ উনিশ বলব তাই না একই পর্যায়ে এল এ যখন উনিশ বিশ তাহলে কী করত এখন দশজন মাদানি আছে কাকে আমা মধ্যে দেবেন একবার রকম তখন এরকম যে বড়ো বয়সে কে বড় এই হাদিস দ্বারা যে বিষয়টি এখানে মানহাজফের নীতিমালার ক্ষেত্রে প্রমাণিত হয় সেটা হচ্ছে অলমাদের কাছে বসতে হবে এলএম শেখার জন্য আর এলএম শেখার পরে নিজে এলএমকে উপলব্ধি করতে হবে আয়ত্ত করতে হবে আয়ত্ত করার পরে তারপরে এলমের তবলিগ প্রচার প্রসার করতে হবে সুতরাং আমাদের চিল্লাওয়ালা তবলিগি ভাইরা নিজেরাই জাহিল সারা জীবন বিভিন্ন পাপে জড়িয়েছিল ডাক্তার ইঞ্জিনিয়ার জানার শিক্ষিত অফিসার হ্যাঁ বিভিন্ন দফতরে কাজ করেছে আর কত হারাম খেয়েছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে আর তারপরে শেষ জীবনে আখেরাত বলে চিন্তা হয়েছে কবর বলে চিন্তা হয়েছে বাকি উৎসাহিত করেছে যে এত শর্টকাট কোর্স আর দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না যে উনপঞ্চাশ কোটি নেই কেউ দিতে পারবে নাই এই তবলি চমৎ ছাড়া এখন চিল্লাই বেরিয়ে চলে গেছে করছে না করছে না তবলিক মানে পৌঁছানো এলিম এ নে তবলিক করবে তো তবলিক করার আগে দাওয়াতবলিক করায় মানে দাওয়াত দেওয়া তা এই ভাস্যকার বলছে সোম্মা লি গহু দোনাজি যা শিখেছেন বাড়াবাড়ি করবেন না কারণ আমাদের সে বক্তারা করে কি একটা হাদিস একটা আয়াতের কথা বলতে গিয়ে কোরআন হাদিসের যা নেই নিজের পক্ষ থেকে যেমন মানে ভর্তা বানাইতে গিয়ে মরিচ মশলা যত দেবেন মরিচ মশলা তত টেস্ট টেস্টি হবে ওই রকম আপনাদের ওয়াজগুলিকে সমাজের ওয়াজগুলিকে টেস্টি করার জন্য আকর্ষণ করার জন্য এমন এমন কথা বাড়ায় বাড়া থেকে ভুল করে বসে বাড়ে থেকে কি করে ভুল করে বসে এটা হচ্ছে বক্তাদের সম্পানি কিন্তু আলেম সব হবে না আলেমা এগিয়ে যাবে না যেটা করোনা হাতিস তারা প্রমাণিত হয় না খামাখায় তিলকে তাল করতে যাবে না জি তো এই ছিল একটি বিষয় কি দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে এলেম শিখতে হবে এলেম ছাড়া দাওয়াত দেওয়া শুরু করবেন না জি যে বিষয় জানা নেই আপনার দু তিনটা মশলা জানা আছে ওইটি বলবেন শুধু তা খুঁটি নীতি মশলা সূক্ষ্ম মশলায় ঢুকবেন না তৌহিদ কত প্রকার জানা আছে তৌহিদ কাকে বলে ইমানের রকম ছয়টি ইসলামের রোকন পাঁচটি হ্যাঁ জানা আছে বড় শির ছোট শির্ক গোপনীয় সির প্রকাশ্য শির জানা আছে ঠিক আছে বেদা দুই রকমের মোকাফেরা গায়ের মোকাফেরা এগুলো মৌলিক বিষয় এগুলো জানা আছে এইগুলো বলেন নিয়াত উচ্চারণ করা বেদাত জানা আছে বলছাম বলবো না না আলেম হজরে না এটা বলবেন যে বেডা কিন্তু খুটি নিত মশলায় এখন নিয়াত বেদাত জানা আছে ওই জন্য তালাকের মশলাও জিজ্ঞাসা করবো যে খালি হাতে কী করে ফিরিয়ে দেব এটা কিছু বইলেই দি চলবে না এলেম সহ দিনের দাওয়াত দেওয়ার আগে যথেষ্ট এলেম থাকতে হবে অনেক সময় দাওয়াত গিয়ে যেই প্রস্তুতিটা নিয়ে এসছেন ওর বাইরে প্রাসঙ্গিক কথা চলে আসে যদি ভালো এলেম না থাকে তো প্রাসঙ্গিক কথায় ঢুকলেই কিন্তু আষাঢ় খেয়ে পড়বে না এটাই হয় কিন্তু ভক্তদের যাদের এলম এমন জায়গায় ঢুকিয়া গেল সে সম্পর্কে পড়াশোনা নাই কখন কি একটু শুনেছে শোনা কথা ঢুকিয়ে দিল ভুল করে ফেলল এগারো নম্বর নীতিমালা হচ্ছে যে যিনি দিনের দায়ী হবেন দিনের দিকে ইসলাম যদি আহ্বানকারী হবেন তিনি অপরের সংশোধনের আগে নিজের কলবের ইসলাম করবেন আগে নিজের কলব কলবটা হচ্ছে কিন্তু হ্যাঁ আসলে যা পরিচালনা করে গোটা শরীরের অঙ্গপ্রতঙ্গকে এই আগে নিজের অন্তটাকে কি করতে হবে যে পরিষ্কার করতে হবে পরিশুদ্ধ করতে হবে তাজকিয়াত নস তাজকিয়াতুর গল্প অন্তরকে পাক পবিত্র করতে হবে সমস্ত রকমের দোষ দুটি থেকে কেন যতগুলি পাপ মানুষের এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গপ্রতঙ্গ দ্বারা হয় আগে অন্তর ওই পাপগুলি করে তারপরে তখন অন্তর বলে যে করতে কারো চুরি করতে হলে হাত বাড়াইতে বলে হাত আর কোনো পাপের জায়গায় যেতে হলে পাকে বলে যে তুই পা বাড়া চল হ্যাঁ আর যদি কোনো নারীর দিকে অবৈধ তাকাইতে হয় অন্তর এক জেনা করেছে তারপর তখন চোখকে বলছে তুই দেখ ওইদিকে ওর সাথে কথা বল জবানকে বলে তুই ওর সাথে কথা বল হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে বলে যে তুই একটা কিছু মেসেজ দিয়ে ওর সাথে চ্যাটিং কর সব কিন্তু আগে কলবে জেনা করেছে অবশ্যই আল্লাহ হেফাজত করে এই জন্য আগে পরিষ্কার করতে হবে হিংসা বিদ্বেষ শত্রুতা সংকীর্ণতা তারপরে যেটাকে পরশ্রী কাতরতা আপনি কোন কথা করদাস্তি করতে পারেন না অ্যালার্জি বেশি আপনার না না ভাই ওইটু উদারতা রাখেন আর তারপরে নেগেটিভ চিন্তা না করা এগুলো সব কিন্তু অন্তর দ্বারা হয় সবসময় একটা লোককে আপনি নেগেটিভ ভাবছেন যে এই লোকটা আমাকে ভালোবাসেন এই লোকটা আমাকে দেখলে ওর জ্বালা হয় অন্তরে কেউ এগুলো ভাবতে যাবে তারপরে এত কথা ভাবার কি দরকার আছে আলহামদুলিল্লাহ বাদ যে কেউ ক্ষতি করে না বাস আসল হচ্ছে যে মুসলিম ভাই ওর দ্বারা আমার উপকার না হোক আর আমার দ্বারা ওর উপকার না হোক কিন্তু আমি সব সবসময় নেগেটিভ চিন্তা করি এটা হচ্ছে কলবের বিমারি কলবের রোগ এগুলো তো কলবের ইসলাহ করতে হবে অন্তর যদি আল্লাহ অভিমুখী না হয় দুনিয়ামুখী হয় তাহলে কিছু আমাদের কাজ করবে যেখানে যাবেন না হলে গ্রাম আর জীবনে যাব না ঠিকানা করছে না বক্তারা কলবে কলবে কি আছে পয়সার আসক্তি আছে কলবের এসলা জরুরি নিজের নফসের ইসলা জরুরি নফস যেন পাপ মুখী না হয় নেইমুখী হয়তমাইন আর যদি মানুষের ভৌ ত্রুটি হয় তাড়াতাড়ি করে নিজেকে তিরস্কার ধিক্কার করে ফিরে আসতে হবে নফ্সে কিন্তু নফসে আম্মার আবির সব সময় পাপের দিকে মন না হয় যখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে সমস্ত দোস্ত্রুটি থেকে এবং অন্তর সুসজ্জিত হবে তখন আখেরাতের জন্য যথাযথ সম্বল গ্রহণ করার চেষ্টা করবে আমি আগে নিজেকে জাহার নাম থেকে বাঁচাব আপনাদের আগে আমাকে বাঁচাইতে হবে এই চিন্তায় চেতনা পয়দা হবে অন্তর পরিষ্কার যত হবে তত বেশি মন মানুষগত তৈরি হবে আগে নিজেকে বাঁচা পরের নিয়ে কিসের চিন্তা পরে যদি জাহান্নামে যায় আমার কিসের ক্ষতি হলো আমি চাই না যে কেউ জাহার নামে যাক কিন্তু কথা হচ্ছে যদি যায় তাহলে আমার কিসের ক্ষতি কিন্তু আমি যেন জাহান নামে না যাই এটা আগে চিন্তা করে প্রতিটি মানুষকে আর দায়ীকে এটা সব করতে হবে যেমন না হয় যে আমি প্রদীপের তলায় অন্ধকার সবাইকে তো রাস্তা পথ দেখাইলাম আর জাননাতে সবাই চলে গেল আমার দেখানো রাস্তা দিয়ে আর আমি প্রদীপের তলে অন্ধকারে যাহান্ন থেকে গেলাম আল্লাহ হেফাজত করে আল্লাহ মাফ করে তো নিজের তাজখিয়া নস করতে হবে আর আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে সালাবদের নীতিমালা মায় আল্লাহ এই মর্মে নবী সালাম বর্ণনা করছেন যে আন্না রসেন সব মাফ আল্লাহ সব মাফ আগে অগ্রিম ঘোষণা তিনি যদি কোন আমল নাও করেন না আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিন্তু আল্লাহ জানছেন যে অন্য সবার চাইতে সবচেয়েতে বেশি আমল করবে। এটাও মনে রাখেন অন্য সবার চাইতে তার কলম সবচেয়েতে ভালো অন্তর সবচেয়েতে ভালো অন্যের আখলাখ চরিত্র আমলের চাইতে তার আখলাখ আমল সবচেয়েতে ভালো এমনিতে ঘোষণাটা আসেন আল্লাহর পক্ষ থেকে তিনি আলিমুল গাইব ভবিষ্যৎ জানছেন এই নয় আল্লাহ রবুল্লা আলমিন একটা পাপী সম্পর্কে আগে ঘোষণা করে দিয়েছেন আর যে তুমি জান্নাতি আর তারপরে তখন ওরা পাপ করা শুরু করলো না না মনে হয়নি সাহবাই কেরাম যাদেরকে যারা তিনশো জন বদরে গেছেন আল্লাহ কি বলেছিলেন তাদেরকেও বলেছেন নবীর পরে কি এম আলুম তুম যা করিবে করো তোমরা এখন তাৎ গাফারতল্লা তোমাদের সব মাফ করে দিলাম তার মানে কী ভাবছেন যে ওরা তারপরে পাপের রাস্তায় চলে যাবে আল্লাহ তো জানছেন যাবে না কোনো দিন পাপের রাস্তায় মূর্তা হবে না পাপের রাস্তায় যাবে না ভুল পথে যাবে না তো নবীম তাহাজুত পড়তেন এত কষ্ট করে এত দীর্ঘ সময় তাহাজুত পড়তেন হ্যা ফাতার কাদামাহ দুই পা ফেটে যেত দুই রকম বর্ণা বর্মান রয়েছে দুই পা ফেটে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফেটে যায় আর তা কাদামাহ পা ফুলে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায় নবী সাহা সাল্লামের দুটোই হইত তাহলে কত ঘন্টা তাহত পড়তেন এক আধ ঘন্টায় হবে এটা হবে না বাসে দাঁড়িয়ে যারা সফর করেছেন তারা জানেন এক আধ ঘন্টায় এমনটা হবে না কমপক্ষে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আসেন হয়তো তখন এটা হয় জি জি তো পাফুলে ফুলে যেত পা ফেটে যেত তখন মা বলছেন ফাঁকুল তোলা আমি একদিন বললাম না বিশ্বাসালাম কি যে লেমাতাস না আপনি এত কষ্ট কেনা করছেন তার এত কষ্ট করে পড়া কি প্রয়োজন আপনার আর আপনার পা ফুলে যাচ্ছে এই নজন্য বিশ্বাস গুণা হইতো এটা বলতে যাব না এটা বলতে যাবেন কথা বলছেন কারো ভুল হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তুমি ভুলভ্রান্তি করলো তোমার মাফ নবী সাল্লামকে যখন এই কথা মায়েশা বললেন উত্তর কী বলেছিলেন যে কথা ঠিকই তাহলে একটু কম করি নাকি সালো রাখি হ্যাঁ পাটা ফেটে যাচ্ছে ফুলে যাচ্ছে হ্যাঁ আফ আল্লাহ ওহিব আন আকুন আবদান শকুরা আল্লাহ যখন এত বড় উঁচা মর্যাদা দিয়েছেন হ্যাঁ এত আল্লাহ রাবুল আলমের মর্তবা দিয়েছেন এত উচ্চ স্থান দিয়েছেন এত বড় আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে ঘোষণা আমার জন্য আমি কি হব না। যার উপর যত নিয়ামত বেশি উচিত আর আল্লাহ অনেক না করেন তাহলে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন এই যারা সৌদি আরবের প্রবাসী অন্যান্য দেশের প্রবাসীর চাইতে বেশি বড় নিয়ামত আপনাদের কাছে রয়েছে নেই এখনই যদি ইচ্ছা করেন আমি অক্কা যাবো মধ্যে যাবো কোনো বাধা আছে ভিসা লাগবে কিচ্ছু লাগবে না ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না উঠলেন চলে গেলেন বাড়িতে তাই না চিন্তা করেন দেশের কত টাকা খরচ হবে তো পাসপোর্ট তো এই সেই হ্যাঁ কত কি আল্লাহ আকবর এছাড়াও ভালো একটা পরিবেশ এইরকম পরিবেশ পৃথিবীতে কোথাও পাবেন কোথাও পাবেন না আপনি কোথাও পাবেন না আপনি পৃথিবীতে আমি অনেক দেশ ঘুরেছি কোথাও পাবেন না এরকম পরিবেশ যদিও কোন জায়গায় পাপ মুক্ত আর খারাপ লোক মুক্ত নেই সব জায়গায় কিছু না কিছু খারাপ লোক আছে থাকবে কিন্তু তুলনা করলে এখনও আলহামদুল্লাহ নিয়ামতে আছেন নিরাপত্তার নিয়ামত সুস্থতার নিয়ামত কত যে নিরাপদ কত যে নিরাপদ এখানে তাই না চলাফেরার ক্ষেত্রে অন্য জায়গায় নিরাপদ দেশে গিয়েছিলাম এ সার চলাতে যেতে ভয় লাগে এখানে রাত দশটায় বেরিয়ে আমি একা গাডি থেকে উঠছি চলে যাচ্ছি তাই না এ সার আমার সাথে দু চারজন আছে যাচ্ছে অন্ধকার চারিদিকে হ্যাঁ কত দুশ্মন থাকতে পারে তাই না ওহব্বানা কোন আবদান শকর মোত্তাফাক আলী বখর মিসুন হাদিস জি তো এই জানা গেল নীতিমালা যেটা হচ্ছে যে দায়ী নিজের সংশোধন করবে বিশেষ করে নিজের আগের কলবে সংশোধন করবে তারপরে আমল ভালো করে ফরজ অজবে ঘাটতি না থাকে হারাম না যায় যে ডুবে না থাকে কাবিরা গোনা জীবনে না থাকে আখলাখ চরিত্র খারাপ না হয় মানুষের সাথে লেনদেনে যেন খারাপ আচরণ না হয় একজন দায়ী মানুষ একজন ইসলামের খা দেয় মার দিনের একদিনের খেদমত করে আর মানুষ কাছে ধার নিয়ে কথার ঠিক নেই মানুষের কাছে কেনাকাটা করে কথাবার্তা ঠিক নাই টাকা পয়সা কার যে কখন কখন মেরে রেখেছে কখনও খবর নেই কখন দিবে তার হদিস নাই। এমন চরিত্র মোটেই হবে না বারো নম্বর নীতিমালা সেটা হচ্ছে যে যিনি এলএম হাসের করবেন তিনি এলমের মজলিসে বসবেন অথবা অন্য কোথাও থাকবেন আদব কায়দা যেন ঠিক থাকে আদব ঠিক থাকে আর এই নীতিমালাটি আজকাল আমাদের সালাফি যুবকদের সালাফি ভাই বোনদের জন্য অত্যন্ত জরুরি কারণ অনেকে সহি আকিরা শিখে নিয়েছেন হেদায়ত হয়ে গেছেন শির বেদাত ছেড়ে দিয়েছেন এ বাদতবন্দ মা আল্লাহ এমন সুন্নতি তরিকায় পাক্কা সুন্নতির তরিকায় আপনি করছেন করেছেন সোলাতি করছেন একটা সৈন্যদ ছাড়েন না একটা সুন্নদ ছাড়েন না অত সুন্দরকে সোলা তাদি করছেন কাঁধে কাঁধ মিলিয়ে পায় পা মেলিয়ে একেবারে বুকে হাত বেঁধে আর এক কথাই মানে সন্ন্যদ পুরোপুরি পালন করছেন করছেন না করছেন না ওদের আহলে হলে ভাইরা সালভি ভাইরা নতুন নতুন হেদায়ত হওয়াগুলো আর জন্মসূত্রে যারা আছে আর যারা প্র্যাকটিসিং জন্মসূত্রে আছে দুই রকমের এক আছে যে বংশসূত্রে পেয়েছে আলে কিন্তু আসলে আহলে হাদিস আমলে নাই আখলা তো নয় এবাদতবন্দিগী তো নাই কিন্তু যারা বিশেষ করে এলএম শিখার পরে কোরআনসান অনুসারী হচ্ছেন সালাফি মানহাজের অনুসারী হচ্ছেন তাদের আকিরাও ভালো আর এবাদতবন্দিগী মা কোয়ালিটি ভালো ঠিক কিনা কিন্তু আদব কায়দার ক্ষেত্রে বড় ত্রুটি আছে আদব কায়দার ক্ষেত্রে বড় ত্রুটি আছে আর এটাই আজকালকার রোগ না এটা খানিকটা পুরাতনই রোগ আজকাল থেকে চল্লিশ বছর আগে মোদিন আসার আগে যখন আমি জামেস আলেফে বনারসে পড়তাম তো আমাদের যিনি শেখুল জামিয়া প্রিন্সিপাল ছিলেন বড় আলেম তার কাছে ক্লাসে নিতাম তো কিছু বেআব ছাত্র ৫০ জন আমরা ক্লাসমেট ছিলাম কিছু বেয়াদব ছাত্র মাদ্রাসায় পড়ে আহ লহাদিস ছেলে বেয়াদ ছাত্র তো তিনি বলতেন দুঃখ করেছে দেখো লেহাদিস হওয়া আর তকলিফ ছেড়ে দেওয়া মানে আদব ছেড়ে দেওয়া নেই আমরা মজাবের তকলিফ ছেড়ে দিলাম যে অন্ধভক্তি করব না কারো তার মানে এনে যে করব করবো অনেকে মারামটি করে আমরা কারো অন্ধভক্তি করি না আর এইটা বলতে গিয়ে সাইফের মানহানি করে আরে কোনোই শ্যাক যদি একটা একটা ফতো আর দুটা ফতো এমন নয় যে শত শত ভুল করছে ওর মানহাজটাই ভুল তখন অবশ্যই সতর্ক করতে হবে কিন্তু সেই আকিদার আলেম কোরআন সোনার আলেম সালাফি আলেম বা তালেব এল দাই আর একশোটায় দুটা একটা মাসলে ভুলেছে আমরা ওই অন্ধভক্তি করি না আর তারপরে বেয়া দেবে শেষ নেই বেয়া দেবে শেষ নেই সোশ্যাল মিডিয়াতেও বেয়া অনেকের আর তারপরে আপনার সামনাসামনি অনেক সময় বেয়া দেবি কোনো একটা যদি ধরেন কাউকে যদি মেসেজ মেসেজ আদান প্রদান হয় তাতেও বেয়া দেবিআ একবার একজন আমাকে প্রশ্ন করেছে ওর প্রশ্নের উত্তর দিইনি কারণ দেখি যে এই প্রশ্ন ইয়ের মধ্যে গোঁড়ই আছে এখানিকটা একবার উত্তর দিচ্ছি তারপরে আবার ওই মানে কোনো একজনের অন্ধভক্তি আছে আর ও ভুলটাকে ও সহি করার জন্য বারবার জিজ্ঞেস করছে। উত্তর দিই হ্যাঁ দুইবার তিন মেসেজে উত্তর দিন তখন আমাকে মেসেজ দিচ্ছে একটা যে আপনি কি আমার ভাষা বুঝেন না এটা হলো এটা হলো এক সেইন সহি লোকদের চরিত্র না না ওঠে নাই বেআব জি শেখার আদব এটা জি যদি কেউ উত্তর না দেন না বিসাল্লাহ আলি সাল্লাম যদি কারো প্রশ্নকে অপছন্দ করতেন উত্তর দিতেন না উত্তর দিতেন না জি সাহাবিরা বুঝতে পারছেন যে অসন্তুষ্ট আমার অনেক সময় কহি আসেনি নীরব থেকে যেতেন তাতে ভয় পেতেন সাহাবিরা যে হয়তো আমি এমন প্রশ্ন করে বেয়াদবী করলাম যে নবীশন অসন্তুষ্ট হয়ে গেলেন হয়তো জি আদব কায়দা অত্যন্ত জরুরি আগে আদব শিখতে হবে এলএমের সাথে সাথে কম গুরুত্বপূর্ণ নয় যে আদব আদব কায়দা যদি মানুষের ঠিক থাকে তো সমাজে এমনি সম্মান পাবেন ভালোবাসা পাবেন মানুষের অন্তরে এমনি ভালোবাসা আল্লাহ দিয়ে দেবেন জি কিন্তু বেয়াদবকে কেউ ভালোবাসে না বেয়াদবকে কেউ ভালোবাসবে না বাপমাও ভালোবাসবে না আপনি যদি বাপমার সাথে বেয়াদবী করেন হয়তো মায়া ছাড়তে পারছে না কিন্তু কি করবে ঠিক করবে উপায় নেই প্রাকৃতিক মায়া ছেলে মেয়েদের ওপর কিন্তু অন্তর থেকে মনো কষ্ট বড় আছে বেয়াদব ছেলে মেয়েদের উপর জি সর্বস্তরে আমাদেরকে আদব হইতে হয় বিশেষ করে এলমের মজলিসে যখন বসবেন আরও বেশি আদো কায় ইলমান মজলিস অনেকে নিজের বড়ত্ব দেখাবার জন্য প্রশ্ন করে আমাকে চেনুক নিয়তি খারাপ হ্যাঁ অথবা এমন প্রশ্ন করবো যেই প্রশ্নে কি হবে সবাই আমার দিকে কি হবে আকৃষ্ট হবে অথবা এমন প্রশ্ন করবো যে প্রশ্নের মাধ্যমে আমি একটা কি করব বিব্রত বিব্রতকর অবস্থা তৈরি করব। ওস্তাদকে বিব্রত করব অনেকের নিয়ত খারাপ থাকে মাদ্রাসায় কিছু দুষ্ট দুষ্ট এরকম ছেলেও থাকে জি আটকাওয়ার জন্য আর ওস্তা যত দেখে দুর্বল তত আটকাওয়ার চেষ্টা করে আর ভাই তুমি জেনেই নিয়েছি যে তোমার শিক্ষক যে আছে দুর্বল তো আটকাবার নিয়ত খারাপ নিয়তটা যেন না হয় তোমার পোশাইছে পড়ো তার কাছে না হলে অন্য মাদ্রাসা চলে যাবে আর না হলে যে প্রধান আছে মাদ্রাসার তাকে অভিযোগ করে তা বদলে নেওয়া যেতে পারে কিন্তু এই বেঁধে আছে অপমান করা অপদস্থ করা না কক্ষণ না আদব কায়দা ঠিক থাকতে হবে ইলমের মজরিসে বিশেষভাবে আর যে কোনো জায়গায় বাড়িতে হোক ঘরে হোক বাইরে হোক আবদুল্লাহ তাল মা বর্ণনা করেছেন মুসলিম হাদিস রয়েছে এই হাদিস শহীব খারিদ কেতাবলী ইলমে পড়িয়েছি কিন্তু কন্যা ইন্দানিস কাছে ছিলাম জুমমারিন একটি খেজুরের কাঁদি নিয়ে আসা যে খেজুরের হলো ফাঁকা আলা বললেন অভিষম ইন বা ইনামিনার সাজারে সাজারাতন মুসলিম গাছের মধ্যে এক গাছ রয়েছে যেই গাছ হচ্ছে মুসলিমের মতো যে গাছ হচ্ছে মুসলমানের মতো কেমন কথা গাছ আবার মুসলিমের মতো হয় কি জন্য উদাহরণ দিলেন মুসলিমের সাথে গাছকে কে বলতে পারেন হুম কাজের সমস্ত কিছু কাজে লাগে এক কথায় অন্য ভাষা বললে আরও বেশি স্প সমস্ত কিছু উপকারী ওর অপকারী কিছু নেই সমস্ত কিছু উপকারী আর মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় তো মাথা থেকে পা পর্যন্ত মানুষের উপকার করে কারো অপকার করে ক্ষতি করবে না মুসলিম এটা হচ্ছে মুসলিম মানে সালেম আল মুসলিম হাত তার জবান দ্বারা কোন কিছু দ্বারা কেউ কষ্ট যেন না তো গাছের মধ্যে এক গাছ রয়েছে তার উদাহরণ হচ্ছে মুসলিমের মতো আর না করুক হাত দিয়ে অন্য রে ভাই তো হাত বলো তো সে গাছটা কি বলতে পারছেন গাছের গাছ আর দেখেনি ঘরে ঘরে গাছ গাছের বাগান আর বাগান এই গাছের বাগান ওদিনাই কিন্তু এগুলো দেখে দেখেন প্রশ্ন যখন করেছেন মনে হয় একটা কোনো এমন কোন প্রশ্ন যেটা জটিল প্রশ্ন যার ফলে আশেপাশে আর দেখেনি সব চলে গেছে কোথায় ব্রেন তাড়িয়ে দিছে কোথায় ওগুলো চিন্তা করতে রে কিন্তু খুঁজে পায় না সব গাছের পাতা ঝরে পড়ে সব গাছের তো পাতা ঝরে পড়ে দূরে খুঁজলে আর খুঁজে পায় না কিন্তু কাছেই আছে চোখের সামনে বলছেন যে সবাই যারা প্রবীণ আমার চেয়ে সবাই বড় আমি সবচেয়ে ছোট ওই মজলিসে তো আমার কিন্তু মনে চলে এসেছে যেটা তো খেজুর গাছ খেজুর গাছের পাতা ঝরে পড়ে না বুড়ো হয়ে গেলে শুকিয়ে গাছগুড়ো হয়ে শুকিয়ে যাবে কিন্তু ঝরে পড়বে না কিন্তু কেন বলছি না আমি ফায়দা নাসকার আমি সবচেয়েতে ছোট। ছোট মুখে বড় কথা বাপ বসে আছে আউবকার বসে আছে অন্য রেবাজ আমার আব্বা বসে আছেন আউবকার বসে আছেন আরও সাহেব এখানে ওসমান বসে আছে সব বসে আছেন আমি কি করে একটা ছোট ছেলে চোদ্দো পনেরো বছর বয়স কী করে বাপ বলি হসাক্ষাত তো আমি চুপ হয়ে গেলাম জানার পরও চুপ হয়ে গেলাম ফাঁকা আলবসাল্লসলাম নবীসাল্ল বললেন যে তোরা বলতেই পারলে না কেউ কেউ বলতে পারলো না সাহেবের কেউ বলতে পারলেন না হেয়না খালা তো সেটা খেজুর গাছ সেটা খেজুর গাছ বকরাই মুসলিম হাদিস এখান থেকে বোঝা গেলো যে পরীক্ষা নেওয়া যাবে ছাত্রদের আপনাদের যে পড়াচ্ছি পরীক্ষা নেওয়া এখনই যদি জিজ্ঞাসা করি বলেন তো প্রথম পয়েন্টটা কি বললাম কেউ যদি বলে শেখ এটা আপনার ঠিক হলো এতগুলি মানুষের সামনে আমাকে প্রশ্ন করে আপনি অপদস্থ করলেন চলবে পরীক্ষা করা যায় নাম পরীক্ষা করেছেন পরীক্ষা করছি ঠিক আছে তারপরে মাদ্রাসা স্কুলের পরীক্ষা নেওয়ার বৈধতা প্রমাণিত হয় জিজ্ঞাসা করে হইতে পারে সেটা আবার লিখিতও হইতে পারে দুটো হইতে যখন জিজ্ঞাসা করা যায় যেখানে মানুষ সময় পায় না আর লিখাতে তো এক দু ঘন্টা সময় আছে অনেক চিন্তা করতে পারবে তাই না এতে বুঝা গেল যে মুসলিম সব সবসময় বরকতপূর্ণ মুসলিম বরকত আর বরকত অবরকত না মুসলিম কারো ক্ষতি করে না সত্যি যা মুসলিম হলে ইমানও ইমানের দিক থেকে আমলের দিক থেকে মানুষের উপকারের দিক থেকে ইত্যাদি কেন মুসলিমের শরীর থেকে বড় কথা হাসিল করবে এই তাবারুক ইসলামের নেই আমার এতে যে আসল বিষয়টি বোঝা গেল নীতিমালাখা সেটা হচ্ছে বড়োদের আদবের খেয়াল রাখা বড়রা যেখানে আছে সে আদবের খেয়াল রাখা আদবের খেয়াল রাখা মানে কথাই বলবেন না এমন না কিন্তু সুযোগ হইলে কথা বলবেন প্রয়োজন আর সুযোগ আছে তাহলে কথা বলবেন কিন্তু এমন কথা বলবেন না যে কথায় বেয়াদি হয় যেই কথায় বেয়াদ বাড়িতে বাপ মা আছে ছেলে মেয়েরা আছে পরামর্শাবালক ছেলে মেয়েরা আছে পরামর্শ চলছে বাপ কি বলবে আর মা কি বলবে ছেলেরা আজকাল একটু শিক্ষিত হয়ে মনে করে যে বাপ মা তো আদমকালের লোক কি বা বুঝে দুনিয়া সম্পর্কে অনেক সময় মন্তব্য কি বুঝেন আজকালকার দুনিয়া আমরা বেশি বুঝি না এই লোকটার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতায় হাড় পেকে গেছে আর তুমি মাত্র ১৮ বিশ বছর ২৫ বছর বয়স তোমার এখন পার্থিব অভিজ্ঞতা হয়নি এলিম কিছু হইলে অভিজ্ঞতা নেই সার্টিফিকেট হয়েছে কিন্তু তোমার এখন এক্সপিরিয়েন্স হয়নি হ্যাঁ দুনিয়ার ওচ নীচ অনেক কিছু বুঝে এসছে হ্যাঁ সুতরাং কাউকে বড় হওয়া সত্ত্বেও মনে করা যে কি জানে এরা তো মূর্খ বা শিক্ষিত না না মোটেই না বড়দের আদবের খেয়াল তো না বিশাল না হাতে কাব্যের কাব্যের দুই ভাই গেছে ছোট ভাই কথা বলা শুরু করেছে মানে একটু বাকপুটু বড় ভাই কথা বললে বড় ভাই যদি কথা বলে তাহলে বাপের সামনে মায়ের সামনে পটর পটর করা হ্যাঁ আর বেশি কথা বলা না পরামর্শও যদি তো হয় আদবের সাথে কথা বলতে হয় আদবের সাথে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যাদের বাবা মা রয়েছে বড়োরা রয়েছে তাদের শ্রদ্ধা সম্মান যথাযথ দেখাবার আদায় করার তৌফিক দান করেন আর যাদের বাবা মা ইমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জাহ্নাতুলফির দৌস দান করেন আর জাহান্নাবের আজাব থেকে রক্ষা করেন রব্বানফিদ্দুনিয়া হাসানা ও ফিল আকরাত হাসানা ওকিন আজাব আনার ওসল আল্লাহ ওসলামা আলা ওলা আলি ওসাহাবি আজমাই